জীবনের রং ধনু অনুষ্ঠানে আলোচনা পর্বগুলোতে গুলোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন সুন্দর আছেন এবং ইমান ও আমল চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন জীবনের রং ধনু অনুষ্ঠানটির উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনকে বিভিন্ন বর্ণের রঙে সাজিয়েছেন জীবনের রূপ সব সবসময় একরকম নয় আমরা জীবনে দেখি উত্থান আবার একই জীবনে দেখি পতন আমরা জীবনে দেখি হাসি আবার একই জীবনে দেখি কান্নার রোল আমরা জীবনে দেখি সফলতা আবার একই জীবনে আমরা দেখি ব্যর্থতা কাজেই আলো আধারের এই রূপগুলো পর্যালোচনা করা এবং সেগুলোকে কী করে আমরা পরিচর্যা করতে পারি সুন্দর রাখতে পারি এবং বর্ণিল রাখতে পারি সেই বিষয়ে কোরআন এবং সন্নার আলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পতনির্দেশনা নেওয়া এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা আলোচনা করছিলাম আমাদের জীবনের একটি আধার সেটা হল সংখ্যা ভয় ভীতি অজানা আশঙ্কায় আমরা অস্থির থাকি এই যে অস্থিরতা এই যে সংখ্যা এই ভীতি এবং এই জিনিসগুলো কখনো সুনির্দিষ্ট কারণে হয় আবার কখনো অনির্দিষ্ট কারণে হয় এই সুনির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট কারণগুলো যেটাই হোক না কেন এই ভীতিটা ইমানের সাথে একসাথে খাপ খায় না ইমানদার সাময়িকভাবে ভীতে হয়ে যায় কিন্তু পরোক্ষরে সে তার ভয়কে ছুঁড়ে ফেলে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থার মাধ্যমে সে আবার সংকল্পবদ্ধ হয় এবং সে হয়ে উঠে আমরা দেখেছি भय भीति के मोकला कर बड़ हथियार हलोक्ल कि आल्लर पर भरोसा पर्वे आल्लर पर भरोसार भयी दुश्चिंता के दूर करते हैं विषयी आज के मूलत आयतान आल्ला कुरने बोल फक शयतने तुम्हारे दरिद्र जाय देखा शयतान दरिद्र हार भय देखा और आल्ला तुम्हारे सठीक पथ देखान जमीन आल्ला कने कने मंत्रणा दिए जाए तुम्हें दान कर ले तो फकर हो जा दरिद्र जा सम कमे जा भय तुम्हें भीत सन्तर तुम्हारत आज कत किस चिंता आज आगामी आज सन्तान सन्त आज তাদের ব্যাপারে তোমাকে চিন্তিত হতে হবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে এই জাতীয় মন্ত্রণাগুলো এটা শয়তানের মন্ত্রণা কিন্তু ভবিষ্যতের প্লান এবং পরিকল্পনা কয়দিন আমি থাকবো এটা আমি জানি না এই জন্য হাজারো টাকা লক্ষ কোটি টাকা রেখে যাওয়া এখানে কোনো সাফল্য নেই বরং সাফল্য হলো মানুষের কল্যাণ করে যেতে পারলে আর যারা মানুষের কল্যাণ করবে সেই মানুষকে কখনো আল্লাহ অপমানিত করবেন না আমরা জানি যে আল্লাহ নবী যখন ওহি পেয়েছেন জিবিল ইসলামের সাথে অন্ধকার গুহায় তার সাক্ষাৎ হয় তখন তাকে বলা হলো এ কারা পড় আল্লাহনী ভয় পেয়ে গেছেন। জনশূন্য মানবশূন্য জায়গায় এই কে আকাশ থেকে উড়ে নামলো। কারণ প্রথমবারেই তার সাথে ফেরেস তার সাক্ষাৎ তখন তাকে চেপে ধরলেন আর বললেন এ কার তখন আল্লাহ নবী পড়তে লাগলেন এ কার্লি হালাক হেরা গুহার মধ্যে অবস্থান করে তিনি আল্লাহ রত করতেন সেখান থেকে ফিরে আসলেন ঘরের লোকজনকে ডেকে বললেন জামিল উনি জাম্মিল উনি তোমরা আমাকে চাদর দাও কম্বল দাও খাসি তো আলিয়ান আমি আমার ব্যাপারে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি তাহলে দেখুন আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়েছেন তিনি তার স্ত্রী ছিলেন তার পাশে দাঁড়ালেন তিনি তাকে বলেন আল্লাহর কসম আপনার মতো ব্যক্তিকে আল্লাহ কখনো অপমান করতে পারে না ইন্নাকাল্লা তসিলুর রেহমা আপনি সকল আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখেন সবাইকে সহযোগিতা তাহমিলুল করেন্লা যারা ভোজা বহন করতে পারে না পথের পথিক তার ভোজা সে বহন করতে পারে না আপনি তাদের ভোজাটা বহন করে দেন অতী কোন অতিথি আসলে তাকে আপ্যায়ন করেন এবং হক। যারা করতে পারছে না আপনি তাদেরকে সাহায্য করেন অর্থাৎ এত মানবিক চরিত্র মানবিক গুণাবলী যার কাছে থাকে তাকে কি করে আল্লাহ ধ্বংস করবে বুখারি শরীফ হাদিস নং থ্রি তিন নম্বর হাদিসে এই ঘটনাটি উদ্ধৃত হয়েছে আমাদের মনের ভিতর আস্থা রাখতে পারবো তখন যে আল্লাহ আবাদা যারা মানবিক কাজ করে মানুষের কল্যাণ ধর্মী কাজ করে আত্মীয় দেখাশোনা করে ভাই ভনদের দেখাশোনা করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেয় পয়সা দে থেকে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি মেহমান আসলে সুন্দর আচরণ করে এই জাতীয় মানবিক গুণগুলো যাদের থাকবে তাদেরকে আল্লাহ অপমান করবে না আল্লাহ অপমান যদি না করে তাহলে ভয়ের কি কারণ যে আমি অভাবী হয়ে যাব এই জন্য আল্লাহ তাল সুরা বাকাতে বলছেন যে মানুষকে সম্পদের মোহে আগামীর কথা বলে ভয়ের ফেলে দে এবং দারিদ্রের ভয় দেখায় যেই ব্যক্তি দেখায় সেই হলো শতন শতন মানুষকে ভয় দেখায় জাতি করে তারা মানুষের জন্য খরস না করে মানবিক কাজ না করে জনকল্যাণ ধর্মী কাজ না করে সেই জন্য তাদেরকে ভয় দেখায় তাহলে আমরা এই আয়াতের আলোকে দেখতে পাই যে মানুষকে ভয় দেখায় তারপরে মরুকুম বিশ্ব এবং খারাপ কাজ করতে নির্দেশ দিয়ে খারাপ কাজ করতে কৃপণতা এটা হচ্ছে বড় খারাপ কাজ কৃপন ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন আল্লাহ তালা এবং সকল মানুষ কৃপন মানুষকে অপছন্দ করেন যেমন কৃপনের দৃষ্টান্ত সেগুলো চাবি বহন করার জন্য কয়েকটা উট লাগত এত সম্পত্তি আল্লাহ দিয়েছেন কিন্তু সেই কারণকে যখন হজরতা বলল যে এই সম্পত্তি আল্লাহর তুমি আল্লাহর রাস্তায় সাদাক্ষা করো তখন কারণ ধম করেছিল অহংকার করে বলেছে। যে আত্মীয় স্বজনকে দেয় না সম্পর্ক রাখে না বন্ধুত্ব নষ্ট করে এবং মেহমান আসলে মেহমানদারি করতে চায় না জনকল্যাণ কাজ করতে চায় না গরিব দুঃখীদেরকে দান করে না কিসের কারণে কৃপণতার কারণ এই শয়তান আমাদেরকে দরিদ্র হওয়ার ভয় দেখায় আল্লাহ বলেন সম্পদের মালিক সবকিছু আল্লাহরই সৃষ্টি নবমন্ডল ভুমন্ডলে যা কিছু আছে সবকিছু আল্লাহরই নিয়ন্ত্রণাধীন আল্লাহরই মালিকানায় আল্লাহর কাছে কোনো অভাব নেই दे जो सम्पद हरान भये तक आल्ला आयात गोड़े निजेद मुक्त कर चेषा करब कारण सम्पर मालिक आल्ला আল্লা আমাদেরকে সম্পদ দেবেন এবং আল্লাহ আমাদের সম্পদগুলোকে রক্ষা করবেন তবে আমরা সম্পদের অপব্য করব না সম্পদ আল্লাহ দিয়েছেন সেগুলোকে মানবিক কাজে জনকল্যাণ ধর্মী কাজে ব্যয় করবো অপব্যয় যদি করি আল্লাহ রাগ করবেন আল্লাহ বলছেন যে তোমরা খবরদার অপব্য করো না সম্পদকে নষ্ট করো না সম্পদকে ধ্বংস করো না অপ্রয়োজনীয় খরচ করো না যারা অপ্রয়োজনীয় খরচ করে আল্লাহর ভাষায় তারা হল মতো কাজ করছে এই কাজটি হল সম্পদের অপচয় করা সম্পদের অপচয় করব না তবে জনকল্যাণ ধর্মী কাজে ব্যবহার করব। এবং মনে রাখবো আমি যদি জনকল্যাণ ধর্মী কাজ করি আমার কোনো ভয় এবং আশঙ্কা নেই আমার জীবনে কোনো আধার নেমে আসবে না আল্লাহ আমাকে সাহায্য করবেন যেমনটা হজরত খাদি যে আল্লাহ নবীকে বলেছেন আপনি এত জনকল্যাণের কাজ করেন क्यों के आल्ला केपमान कर आल्ला कमी मदीनाछनाबी जीवन सदाशीदे अत्यंत सीम्पल आल्लाबी पहाड़ स्वर्ण जो इन अपछंद करबो तीन दिन बेसि जानकारी না থাকে তিন দিনের বেশি থাকা আমার কাছে খুবই ঘৃণীত এবং অপছন্দনীয় হবে শুধুমাত্র আমি জনকল্যাণে সেগুলোকে বিতরণ করে দেবো তাহলে আল্লাহ নবীর আশা ছিল সম্পদের মালিক হলেও সেটাকে কুক্ষিগত করে না রাখা আটকে না রাখা বিতরণ করে দেওয়া এই জন্য হজরত আয়ে সরদ আল্লাহ তালনার উদারতা সম্পর্কে আমরা হাদিস জানি তিনি যখনই কিছু তার কাছে আসতো সেটা ব্যয় করে দিতেন একদিন তিনি বিতরণ করছেন আর করছেন তার খেয়ালেই নেই কিন্তু রোজা রেখেছেন ইফতারের সময় তার দাসে এসে বললো যে আপনি যদি একটু টাকা রাখতে পারতেন তাহলে আপনার ইফতারটা আপনি করতে পারতেন সবই বিতরণ করলেন ইফতার করার পয়সা পর্যন্ত আপনার নেই তাহলে সাহবাইকার এত উদার ছিলেন আল্লা নবী এত উদার ছিলেন আর যারা এত উদার হবে তারা কখনো সম্পদ হারাবে না তারা কখনো অভাবে থাকবে না বরং আল্লাহ তাদেরকে সাহায্য করবে সম্মান বাড়িয়ে দেবে যেমনটা আমরা এই হাদিসগুলো থেকে দেখলাম একইভাবে বিশ্বাসের উপর অটল থাকতে হবে যে আমি যদি আল্লাহর পথে থাকি আমি কখনো ব্যর্থ হব না আমরা আলোচনাতে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম দন্দ।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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই बी आल्ला चैलेंज कर जीवन के आलोकित देख আমরা সংক্ষিপ্ত বিরতি পরে আবারও ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম যে সংখ্যা ভীতি সম্পদ হারানো দরিদ্র হয়ে যাওয়া অথবা ব্যর্থ হয়ে যাওয়া এই জাতীয় ভীতিগুলো অনেক সময় আমাদেরকে কাবু করে ফেলে আমাদের জীবনে একটা আধারময় অংশ অন্ধকারময় অংশ যে আমাদের মধ্যে ভয় এবং শঙ্কা কাজ করে এটাকে মোকাবেলা করার একমাত্র উপায় হলো ইমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং মনে রাখতে হবে এই ভয়টুকু আমাদের অন্তরে শয়তানে প্রবেশ করায় শয়তান আমাদেরকে দরিদ্র হওয়ার ভয় দেখায় একইভাবে আল্লাহ তালা বলছেন ব্যর্থ হওয়ার আনসাকসেসফুল হওয়ার ভয় দেখায় শয়তান। যার তার অনুসারীদেরকে আমরা শয়তানের অনুসারী নয় আমরা আল্লাহ আমাদের জানুন তাদের কোনো ভয় নেই কোনো আশঙ্কা কাজেই আল্লাহর কথা হলো কোনো ভয় নেই আর শয়তানের কথা হলো যে ভয় আছে তুমি হয়তো ব্যর্থ হয়ে যাবে আনসাকসেসফুল হবে এখন আল্লাহর অভয় বাণীকে গ্রহণ করবে যারা আল্লাহ করেছেন আইন্দা বন্নি আবেদ আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করবে আমি তার সাথে ঠিক সেরকম আচরণ করি তো আমি আল্লাহর উপর খেয়াল রাখি যে আল্লাহ কখনো আমাকে অপমান করবে না কাছে অপমান হওয়ার ভয় নেই আল্লাহ কখনো আমাকে সম্পদহীন করবে না তাহলে দরিদ্র হওয়ার কোনো ভয় নেই আল্লাহ কখনো আমাকে অপদস্থ করবে না তাহলে অপদস্থ হওয়ার ভয় নেই তাহলে যেভাবে আল্লাহর উপর আমরা আশা রাখবো আল্লাহ ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন যে আল্লাহ সেভাবেই আমার সাথে আচরণ করবেন আল্লা নবী আরো বলেন ওয় না যখন সে আমার কথা স্মরণ করে আমি তারই সাথে থাকি তাহলে আল্লাহকে স্মরণ করলে আমরা আল্লাহকে সাথেই পাবো ফাইন কেরানি ফি ইন সে মনে মনে যদি আমার কথা বলে আল্লাহর কথা যদি আমরা মনে মনে বলি আল্লাহ ফি রবীন্দন আল্লাহ আমাদের কথা নিজে নিজে স্মরণ করেন দেখুন যেভাবে আমরা আচরণ করবো আল্লাহ আল্লাহ সেভাবে আচরণ করবেন আল্লাহর কথা যদি আমরা অনেকের সামনে বলি আল্লাহর আলোচনা যদি আমরা অনেকের সামনে করি আল্লাহ বলেন যে আমি তার আলোচনা করব সে যে মসজিদে আলোচনা করেছে তার চেয়ে ভালো মাজ এবং গ্যাদারিং এর মধ্যে আমি তার ব্যাপারে আলোচনা করবো অর্থাৎ আমি সেই বান্দার ব্যাপারে কথা বলবো যে আমার বান্দা আমার ব্যাপারে আলোচনা করছে আমার বান্দা যদি কিছুটা আমার দিকে অগ্রসর হয় সামান্য আমি তার চেয়ে দ্বিগুণ তার দিকে অগ্রসর হই আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই অর্থাৎ আল্লাহর রহমত আমার দিকে দৌড়ে আসবে যদি আমি আল্লাহ মুখী থাকি কাজেই আমাদের ভয়কে দূর করার একটা উপায় থাকবে না তোমাদের কোন সুপ্রিয় দর্শক বুখারি এবং মুসলিমের এই হাদিসটি হাদিসে পুদিসি যেটা ডাইরেক্ট আল্লাহ তালার কথা আল্লাহ নবীর মুখ দিয়ে আমরা শুনলাম সেটাতে আল্লাহ তার উপর পরিপূর্ণ সুধারণা রাখতে আমাদেরকে বলেছেন আল্লাহর উপর যত বড় আশা আমরা করব আল্লাহ সেই বড় আশা অনুযায়ী আমাকে দেবেন আল্লাহর ব্যাপারে যদি আমরা ছোট আশা রাখি ছোট আশাই আল্লাহ পূরণ করবেন সুপ্রিয় দর্শক এই ভয় এবং ভীতির কি কারণ থাকতে পারে যেখানে আল্লাহ আছে আমাদের কাছে আল্লাহকে কল করা আল্লাহকে টেলিফোনে ডাকার সহজ উপায় আছে যে দোয়া যখনই দোয়া করব তখনই আল্লাহ জবাব দেবেন যখন বিপদগ্রস্ত মানুষ কাউকে খুঁজে পায় না ডাকার জন্য তখন সে যখনই আমাকে ডাকে আমি তো তারই সাথে থাকি তাহলে জীবনের একটা রূপ যে ভয় সংখ্যা ভীতি সেই ভীতি আমাদের সাময়িক আসতে পারে কিন্তু ইমান সেই ভীতিকে তাড়িয়ে দেবে কেন আমি ভীতি হব। কেন আমি সন্ত্রষ্ট হব। আমার রব তো আমার কাছে আছে যে কোনো মুহূর্তে তাকে আমি পাওয়া যায় আমার রব এত দূরে নয় যে তাকে নেটওয়ার্ক কাটাপ বা বিচ্ছিন্ন থাকে মোবাইলে খুঁজে পাওয়া যাবে না যে এখন আর লাইনে সংযোগ দেওয়া যাচ্ছে না এরকম একটা ভয়েস ভেসে আসবে এমন নয় আল্লাহ বলছেন সমুদ্রের উত্তাল তরঙ্গে কিংবা জঙ্গলের গহিনে যেখানে এই দৃঢ়তা এটা সবচেয়ে বড় হাতিয়ার আমাদের ভয় শঙ্কা এবং দুশ্চিন্তা দূর করার আল্লা তালা তাই বলেন ইন্দিন বিয়ে শে আমি শয়তানের মতো টাকা খরচ করবো শয়তানের কৃষ্টি কালচারকে বহন করব সেটা হবে না আমার রব আল্লাহ ব্যবসা করব হারাম উপায়ে সেটা হবে না আমার রব আল্লাহ এটা বলবো কিন্তু আমি মন্ত্রী হলে দুর্নীতি করব। এমপি হলে জনগণের সম্পদকে নষ্ট করব বে ইনসাফ করব বিচারক হলে পয়সা দিয়ে বিচার দেব অথবা আমি আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্য হলে পয়সার বিনিময়ে নিরহ মানুষকেও জেলে ঢুকিয়ে দেব আর অপরাধীকে জেল থেকে ছেড়ে দেব। যদি আমি রব আল্লাহ বলি এটা আমার পক্ষে করা সম্ভব নয় তো রব আল্লাহ তারপর অটল থাকতে হবে আমি যদি শিক্ষক হই সঠিকভাবে শিক্ষাদান করতে হবে কারণ আমার রব আল্লাহ আমাকে দেখছেন তো যারা রব কে স্বীকার করবে এবং এই বিশ্বাসের উপর অনড় এবং অটল থাকবে আল্লাহ বলে আল্লাহ তার মৃত্যুর সময় তাকে তাকে সম্মানিত আল্লাহ তাহে ভয় নেই আশঙ্কা নেই আউলিয়া উকুমফিল হায়াতের দুনিয়া ফেরেস্তারা বলবে আমরা তোমার বন্ধু ছিলাম তোমার দুনিয়ার জীবনেও এবং একই ভাবে আমরা পরকালেও তোমার বন্ধু কাজেই সুপ্রিয় দর্শক আল্লাহ যদি আমার রব হয় এই রবের উপর শব্দ অটল এবং স্টেড অন আল্লাহ যদি আমাদের থাকে তাহলে আল্লাহ পথকে আমাদের জন্য সহজ করবেন কোথাও আমাদের ভয় এবং সংখ্যা থাকবে না একজন ব্যক্তি আসি বলল ইয়ারসুল আল্লাহ আমাকে ইসলামে এমন একটা উপদেশ দেন ইসলামের মূল কথা যেটার পরে আর কারো উপদেশ আমার দরকার হবে না তখন আল্লা নবী সে সাহাবেকে বললেন তুমি বলো যে আর তোমার কারো উপদেশ দরকার হবে না সব কিছুকেই আল্লাহ সহজ করবেন কোনো ভয়ে এবং কোন সংখ্যা তোমার জন্য হবে না এই জন্য কনসেপ্ট অফ ইস্তেকামা হলো ইউনিক কনসেপ্ট অফ ইসলাম ইসলামের একটা সুন্দর কনসেপ্ট হলো যে ইস্তেখামা সুদৃঢ় থাকা আল্লাহর বিধানের উপর অটল অনুট থাকা যেই কোনো ঝড় ঝাপটা অথবা যেই কোন পরিস্থিতির সৃষ্টি হোক না কেন আমাকে আল্লাহর বিধান থেকে অ্যাকচুল পরিমাণ যেন সরাতে না পারে এই দৃঢ়টা এটা হচ্ছে একটা বড় উপায় যার মাধ্যমে আমরা আমাদের সকল ভয় আমাদের সকল আশঙ্কা থেকে নিজেদেরকে বিমুক্ত রাখতে পারি এবং মনের ভিতরে পরিপূর্ণ একটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকবে তখনই যখন আমরা আল্লাহকে এভাবে সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি এই জন্য যারা ইস্তেকামাতের উপর থাকবে যারা অটলটার উপর থাকবে আল্লাহর বিশ্বাসে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও সাহায্য করবেন আখড়াতে সাহায্য করবেন তাদের জীবনটা সহজ সরল হবে সেই জীবনের মধ্যে কোনো আশঙ্কা থাকবে না আপদ বিপদ আসবে কিন্তু সেটা খুব সহজেই তারা মোকাবেলা করতে পারবেন আল্লাহ তালা অনেকেরিমের মধ্যে তাই বলছেন ইসতেকামাত থাকার কথা অর্থাৎ অটল থাকার কথা সুদৃঢ় থাকার কথা এই ইমানটুকু যদি আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ আমাদের জীবনটা মসৃণ হয়ে যাবে কাজেই ব্যর্থ হয়ে যাব এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই যদি আল্লাহ আমার সাথে থাকেন ফকির হয়ে যাব সেরকম ভয়ের কোনো কারণ নেই চাকরি চলে যাবে যাক কিন্তু আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন এই আশঙ্কা এই বিশ্বাস যদি আমার থাকে ভয়ের কোনো কারণ নেই অসুস্থ হয়ে যাব আল্লাহ যদি চায় সেটাই হবে কারণ আল্লাহ আমাদেরকে এটা বলতে বলেছেন কোল আপনি বলে দিন ইল্লা বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারে না কোনো ক্ষতি আমাদেরকে স্পর্শ করতে পারে না শুধুমাত্র সেটাই স্পর্শ করবে যেটা আল্লাহ চান কাজে এই ধরনের দৃঢ়তা এই ধরনের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে আমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আমাদের জীবনটা মসৃণ হবে সম্মানজনক হবে এবং সামনে আমরা অগ্রসর হতে পারবো ভয় এবং শঙ্কা শুধুমাত্র শয়তানের অনুসারীদের জন্য শয়তান দিয়ে থাকে কিন্তু আমরা তো শয়তানের অনুসারী না আমরা হলো আল্লাহর অনুসারী তাহলে সেখানে ভয়ের কি কারণ থাকতে পারে আল্লাহ নবী সারা জীবন শত্রুদের ঘেরাওতে ছিলেন এমনভাবে ছিলেন যেমন একটি জিব্বা বত্রিশটি দাঁতের মাঝখানে থাকে কিন্তু আল্লাহ তালা সেখানে তাকে কিভাবে মুক্ত রেখেছেন দৃঢ়তার উপর রেখেছেন ইমানের উপর রেখেছেন কাজেই আমরা চেষ্টা করব যে জীবনে চলার পথে আমাদেরকে যখন অস্থিরতা স্পর্শ করে ভয় আমাদেরকে স্পর্শ করে একজন ভীত সন্ত্রী করবে কিনা কিন্তু সে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ইমানকে যদি অর্জন করে তার জন্য ভয়ের কোনো কারণ নেই একজন ব্যবসায়ী ব্যবসায়ী লস করে বসে যাবে কিনা তার কোনো আশঙ্কা থাকবে না সে যদি হালাল পথে থাকে এবং সে যদি আল্লাহর উপর বিশ্বাস করে উত্থান পতন হবে কারণ আল্লাহ বলে তোমাদেরকে সম্পদ হারানোর মাধ্যমে লস দেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করব। তবে সুসংবাদ হলো সব যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ কাজী দুনিয়াতে আমাদের সবারের পরীক্ষা আল্লাহ করবেন আপদ আসবে সেটাও আল্লাহর পক্ষ থেকে আমি হাসি মুখে সেটাকে বরণ করব। শুধু বলবো মুখে ইননা ইন্না আমরা আল্লাহরের পক্ষ থেকে এসেছি আল্লাহ কাছে তো আমাদেরকে ফিরে যেতে হবে কাজে এই পরিপূর্ণ ইমান এবং ইস্তেকামাত অটলতা যদি আমাদের জীবনে এসে যায় আমাদের কোনো ভয় এবং সংখ্যা থাকবে না আমাদের জীবনটা রঙ্গিন থাকবে এবং আমরা বিজয়ী হব বিজয়ীর জীবন আমরা অর্জন করতে পারব সুপ্রিয় দর্শক আজকের আলোচনাকে আমরা এখানে শেষ করছি आगामी पर्वे अपन साथा जीवन रंगधन अनुष्ठान से आशा रेखी इन्हें शेष कर सुस्थल आलैकुम वरहमदुल्लाबरक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 कत सुर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी मर्जा दे मुजफ्फर बीन महसिद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 आलिम संसर्गे आज रात रे न पुन सम्प्रचार सकाल आठ टेल देस टी बांगल